উপস্থাপিত হচ্ছে তারা আল্লাহ খায় তারা আল্লাহর খায় এবং বলে তারা যা চাচ্ছে যেমন নিদর্শন চাচ্ছে সেটা যদি আপনি তাদের কাছে আনেন তাহলে সেটা তো আল্লাহারে আমি তো তোমাদেরকে শুধু ভয় দেখাচ্ছি এর দ্বারা বোঝা গেল যে কিছু মানুষ দুনিয়া এমন থাকবে যে এরা যত কষম করেই বল যে আমার কথা মোতাবেক এই কাজটা আপনি যদি করেন এই দলিলটা যদি আপনি আমার সামনে পেশ করতে পারেন তাহলে কথাটা মেনে নেবেন কিন্তু তারা আসলে আনবে না এই বিষয়টা আজকে কয়েকবারই আসবে যদি তাদের দাবি মোতাবেক আয়াতটা নিয়ে আসেন তাহলে তারা ইমান আনবে এটা তারা বলতেছে হাকিটা এমন না তাদের ইমানের বিষয়ে কে আপনাকে জানাবে কে তোমাদেরকে জানাবে তোমরা তাদের ইমান সম্পর্কে জানবে কি মা ইউরকম বি ইমানহিম মানে তোমরা তাদের ইমান সম্পর্কে জানবে কিভাবে ইদা যা আত যখন ইদা জাহ যখন তাদের কথা মতাবে নিদর্শনটা আসবে তখন তারা ইমান নিয়ে আসবে এইভাবে আনবে সেই ইমানটা সম্পর্কে তোমাদেরকে কে জানাবে জানানোর মত কেউ তো নাই তার মানে তোমরা এটা জানো না তো এবার আল্লাহ একটা প্রশ্নের যেন উত্তর দিচ্ছেন পরের জুমলাটা জুমলা দুইটা কেরাত স্তা আনিফা হবে আল্লাহ কি হবে আমরা তো ঠিক আছে জানব না জানার উপায় নাই আমাদের কিন্তু হালাতটা কি আল্লাহ তালা যেন এই প্রশ্নের উত্তর দিচ্ছেন যখন আয়াটা আসবে তখন তারা ইমানটা আনবেন ইনাহা ইনাহা জুমলা আনিফা তারা ইমান আনবে এই কথাটা তোমার কে জানাবে তুমি জানো এটা তারা ইমান আনবে কিনা পরে আল্লাহ বলে দিলেন যে ইমান আনবে না এটা ইন্দ إذا جاءت لا يؤمنون لما سبق في علمي أكتكي توم الجناز وفي قراءة بالتع خطابا للكفار إنها إذا جاءت لا تؤمنون إذا جاءت لا تؤمنون وفي أخرى بفتحي أنه بمعنى لعلّا أو معمولة لما قبلها أريك تكرت هلو بفتحي أنه أنه المضيفة تحبه إذا تعجي كرات تحب আর যদি আন্না পড়া হয় তাহলে মুস্তানিফা হলে ইউ মিনুন ইয়াও পড়া যাবে তাও পড়া যাবে এটা এটা কথা আর যদি ফাতা দিয়ে পড়া হয় তাহলে কেরাত চারটা না তুপ মিনুন এই দোনোটা তো ঠিক আছে বাকি এই হবে এই যদি আন্না হয় আন্না হলে এদিকে দুই কেরা আর ইন্না হলে এদিকে মাত্র এক কেরাত কেরাত কয়টা এখানে তিনটা কেরা আতেন সেই হিসেবে অফি কেরা এই অফি কেরাতেন বিদ তাটাকে পরে নিয়ে গেলে ভালো হতো কারণরা হলে শুধু ইয়া হবে ইন্না হলে ইউমিন হবে আর যদি জবর দিয়ে পড়া হয় তাহলে ইউমিনুন দুভাবে যে ইনাহা ইদা যা ইউমিনে আর লা অনেক জায়গায় আসছে এই এই ধরনের মানা ইউশ মানা ইয়ি এটার পরে লাল্লাহ আসছে ওমা ইয়িকা এই জাতীয় ইউ শে শব্দটা আসছে মানে ইউরু ইউ শেলে মানে এই তিন নম্বর সুরত যেটা মামুল আতুল্লিমা কবলাহা এই সুরত এ লাদা অমা ইউ শেকুম তারা ইমান তোমাকে কে জানাবে যে যখন নিদর্শনটা তাদের কাছে আসবে তখন এই মানাটা কি হবে মানাটা হবে এইভাবে যে অমায়ু দি কমান এই লাটা হবে তখন জায় যে নিদর্শনটা যখন আসবে তখন তাদের ইমান এর বিষয়টা তোমাকে কে জানাই দেবে এটা তো। এই সুরতে কমা ইউরুক আমি তাদের দিল এবং চক্ষু ঘুরিয়ে দেবো আমি তাদের দিল এবং চক্ষু ঘুরিয়ে দেবিন فَنَا يُؤْمِنُونَهُ فَنَا يُؤْمِنُونَ كَمَٰا لَمْ يُؤْمِنُو بِهِ हمون الناسبات workout هذه ‫يقدرات جفتت قد اصط� replies هذا كان ل Danik هذا يبدل śmانا لأر ciudad كما لم يؤمنó به أي مق Regular God فهم الجرس من آيات أول مرة هذا لو أن نزح ذكر دائمات أفوق أعنى لكن فتنا الإصط抵ات الطاقة তাদের ইমানে রাস্তাটা আমি সম্পূর্ণ আমি তাদেরকে তাদের বিভ্রান্তির মধ্যে ছেড়ে রাখবো ইয়ামাহন ফলে তারা দিশে হারা হয়ে ঘুরবে হাল এটা আর কি আমি তাদেরকে তাদের বিভ্রান্তির মধ্যে ছেড়ে রাখব এমত অবস্থায় যে তারা আগের এখানে আবার যে এরা যে নিদর্শন চাচ্ছে এমন না যে তারা যদি নিদর্শনটা দেখে ফেলে তাহলে ইমান আনবে না বলতেছে নিদর্শন আমি যদি এবং তারা এবং মৃতরা তাদের সাথে কথা বলে মৃতরা এই কাফেরদের সাথে কথা বলে কামাক্তার জামায়না আলিহিম কুল্লা সাইন এবং তাদের কাছে আমি সব কিছু একত্রিত করি কুবুলা দলে দলে কিছুকে আমি মানে যখন মায়না হবে মহায়নাত এবং তাদের চোখের সামনে আমি যদি সব কিছুকে তাদের চোখের সামনে হাজির করি ফাশাহিদু বিশিদ্ এরপর তারা ফিদু বিশিদ্ তারপর তারা ইমান আনবার নয় তারপরও তারা ইমান আনবার নয় অথবা মা কানি উমিনু এই কানার মানা যদি বাইদের হিসেবে তর্জমা করা হয় তাহলে হবে যদি আমি ফেরেস্তা অবতীর্ণ করতাম এবং মৃতরা তাদের সাথে কথা বলতো এবং তাদের কাছে আমি সবকিছু দলে দলে হাজির করতাম বা তাদের চোখের সামনে হাজির করতাম তবু ছিল না তবু এই মানুষ মানে আমি যদি দিতাম তারপরে আল্লাহ এটাই আছে আল্লাহ যদি তাদের ইমান চাইতেন তাহলে তারা আনতো কিন্তু আল্লাহ চান নাই এই যে পূর্বে দেখা হলো যে মানুষগুলো আপনার দুঃশন এই মানুষগুলো আপনার দুঃমন তারা ইমান আনবে না যত আয়াত আমি পেশ করি এই মানুষগুলোকে যেমন আপনার দুশ্মন বানিয়েছি আমি নির্ধারণ করে দিয়েছিলাম এদেরকে যেমন আপনার দুঃশন বানিয়েছি সব নবীদের জন্যই আমি দুশ্মন বানিয়েছি মারাদিওয়াল মানে নবীদের দুঃশন শয়তান দুঃমন তো থাকবেই জিন্নের থাকবে মানুষের দুঃশনও থাকবে নবী হলেই থাকবে নবীর তারা তারা একে অপরকে চমৎকার কথা শেখায় ইউ হি বা আদিন মানুষকে শেখায় বা মানুষ মানুষকে শিখায় এটা মানুষ তো শয়তানকে শেখাবে না শয়তান মানুষকে শেখাবে মানুষ শয়তান আরেক মানুষ শয়তানকে শেখাবে এই যে তারা একে অপরকে শেখায় এটা কেন শেখায় হরু রা এটা আল্লাহ আল্লা চাইছেন আপনি আল্লাহ তালা মাসিয়তের উপরে নেস্ত করে আপনাকে যেটা নির্দেশ দিয়েছেন আপনি করেন আপনি তাদেরকে ছেড়ে দেন এবং তারা যেসব যেসব كفري راتنا كورتا يقولون كي أبنى چردن فدرهم دعي الكفار وما يختارون من الكفر وغيره مما زيين لهم اي كفر شريك جي قلو تارا بولتا اي شوك قلو أبنى چردن تدركي كتو بول بننا يكون اكنا ركا شدو دعوات دي دي تاكا باسكنا دي دي تاكا تدركي كتو بول ردو كنن هذا قبل الأمر بالقطاب ولي تصغى إليه أفئدت الَّذين لا يؤمنون بالآخرة ولي تصغى عطفه إسي على তাহলে এবার একটা হবে যেন সেসব চমৎকার কথার দিকে আকৃষ্ট হয় ও সকল লোকদের দিল যারা আখেরা তোর ইমান রাখে না غ إليه افدة الذينا لا منনা بالآخررا وال يহু এবং যেন তারাইটা পছন্দ করে। এবং যেন তারায় থেকে পছন্ধ করে। وال يختریف التصب معهم مختلف নানাتنন এবং যেসব গুনা তারা করবে এগুলো তারা যেন করতে পারে। এবং যেসব গুনা তাদের করার এগুলো যেন তারা করতে পারে এ জন্যই একে অপপরের কাছে বিভিন্ন জিনিস শিখা। তকি বুজানো হলো। বোঝানো হলো যে সায়াতিন আল ইনসিওয়াল জিন তারা একে অপরকে এই চমৎকার কথা শিখাবে আর এই কথাগুলো তাদের কাছেই ভালো লাগবে যারা লাইফ মেনুন নাবিল আখের তাদের দিল আকৃষ্ট হবে কি চমৎকার কথা বলছে সে এই যে এই চমৎকার কথা বলছে এটা বলে দিল আকৃষ্ট হবে এবং এটাকে পছন্দ করবে এবং এটা মোতাবেক আমল করবে এটা তারাই যারা লাই মেনুন নাবিল আখের লেয়া তারিফু ইয়িবু মাহু মারিফু ন কাছে আবেদন করল যে আমাদের মাঝে এবং আপনার মাঝে একজন সালিশ নির্ধারণ করেন সালিশ আমি কি আল্লাহ ছাড়া অন্য কোন বিচারক তারা তো জানে যে এই কিতাব আল্লাহর পক্ষ থেকে আসছে আপনি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হবেন না উদ্দেশ্য হল আলমুর التقريل للكفار أنه حق كافر درشامنة إتا شو سبشت كولديا جاء إتا حق وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ صِدِقًا وَعَلْ عَدْلًا الله تعالى باني شطو نيل ديب ديب پوري پورنا تمت كلمة ربكا صدقًا وَعَدْلًا كد تمت كلمة ربك أي بالأحكام والمواعيد الله تعالى شعب حكوم شعب وعادا شطو هو الدكتير پوري پورنا পরিপূর্ণ আল্লাহ এভাবে ছিল আসলে আল্লাহ বাণীর পরিবর্তন করার কেউ নেই যে এটাকে হ্রাস করবে এটাকে পাল্টাই দেবে বাস্তবতার খেলাফ বলে সাব্যস্ত করবে সাব্যস্ত করবে বাস্তবতার খেলাফ অথবা আল্লাহ তাহলে একটা ওয়াদা করেছেন কিন্তু সেটা হয় নাই এই সমস্ত কথা বলে আল্লাহর কোন কালিমাকে বদল করবে এমন কেউ নেই তার মানে এটার কি বোঝা গেল যে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্ছুত করে দেবেন কথাটা যদিও দেখা যায় এখানে হাস মানে হচ্ছে কিন্তু আল্লাহ কথাটা আম না যে আকসারের দিকে যদি আপনি যান তাহলে আকসার এটা রব আলিনের নিজামটাই এমন যে আকসাররা গলতের উপরে থাকে অর্থাৎ যদি আকসারদের একতেবা করেন তাহলে আকসাররা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্ছিত করে অধিকাংশ মানুষ কথা বলে অধিকাংশ দুনিয়াটা এখন কোন পথে চলতেছে সেটাই সেই পথে আমি চলব তাহলে এটাই হবে ইউদ্লুক আংসবিদিল্লা ইউদ্লুক আংসা বি তো অধিকাংশের পথে চললে আপনি কখনোই আল্লাহর দিনের দিকে যেতে পারবেন না দিন ছেলে থেকে আপনাকে তারা সরাইয়ে এই এত্তের দিকেও ইল্লা দন না এটা আগের হিসাবে মিলানো হলেটা হবে যে সামনের আয়ের দিকে না এ ব্যাপারে তারা যে আপনার সঙ্গে তর্ক করে এই তর্কের মাঝে তারা শুধু জনের এত্তেবা করে সামনের আয়তের সাহাবে নজুলের সঙ্গে মিলানোর জন্য একসাথে মিলাইছেন তবু আগের আয়তের সাথে মৃত প্রাণীর ব্যাপারে তারা যে মুজাদ আলাহ করে এ ব্যাপারে তারা শুধু ধারণার অনুসরণ করে তারা কি বলে ইতাল আল্লাহ যেটাকে আল্লাহ যেটাকে সেটা খাও না খারাপ তোমরা এটা ইল্লা আমাদের এক বুজুরগ উনি এক হিন্দুর এই ইয়ার উত্তরে সুন্দর উত্তর দিচ্ছেন আপনারা খান না আর যেটাকে নিজেরা মারেন সেটা খান এটা কেমন হইলো হ্যাঁ কথা ঠিক আছে তিনি বলছেন হলো। যে আল্লাহ নিজে তোমার শরীর থেকে বের করে দেয় সেটা তুমি খাও না আর তুমি যেটা কতটা বের সেটা খাও <سؤال> انهم الا يخرسون كده বুঝুন আইজমরা اي يتبعون الا এখন আকিত बोलते انهم الا يخرسون اي يكذبون في ذلك ان ربك هو اعلم من يضل عن سبيله اعلم মানে আসলে তো আল্লাহই জানেন সেইসব আলিমুন বলতেছে ان ربك هو اعلم اي عالم من آ... عن سبيله وهو اعلم بالمهتدين فيجازي كل منهم <سؤال> রসমা عليكم. যেগুলোকে আল্লাহ হালাল করেছেন এগুলো খাওয়াতে কোনো মানা নেই যেটার উপর আল্লাহর নাম জিকির করা হয় সেটা তোমরা খাও না কেন তো বললো যে কোন জিনিসগুলো হালা আর কোনটা হারাম সেটা তো আল্লাহ তালা বলে দিছে যেটা হারাম হারামের মধ্যে তো এটা নাই যে আল্লাহর নাম নিয়ে জিকির করা হলো সেটা খাওয়া যাবে না لا يضلون لا يضلون بفتح الياء وضمها بأهوائهم ان كثيرا لا يضلون بأهوائهم اي بما تهاواه انفسهم من تحلل الميتة وغيرها بغير علم كنوا غن شرا يعتمدون في ذلك ان ربك هو اعلم بالمعتدين المتجاوزين الحلال الى الحرام اريد <تصفيق> تقرا <تصفيق> আর <walls> <meme nutrient> <mughs> নাম যে প্রাণীতে নেওয়া হবে না সেটা খাওয়া যাবে তাই না ইচ্ছা করে যদি আল্লাহর নাম নেওয়া হয় তাহলে যেমন খাওয়া যাবে না ভুলে যদি আল্লাহর নাম নেওয়া হয় তাহলে খাওয়া যাবে এটা না কিন্তু হয়তো সাকরি মুলার মাছ লাগে যে আল্লাহর নাম নেওয়া হয় নাই সেটা যদি যেমন যেই প্রাণীর উপর আল্লাহর নাম নেওয়া হয় নাই এটা তার উদ্দেশ্য হলো আল্লাহর নাম নেওয়া হয় নাই মানে হলো নেয়ার সুযোগই হয় নাই এটা এমনি মারা গেছে অথবা আল্লাহর নাম নেওয়া হয় নাই মানে হলো গাইরুল্লাহর নাম নেওয়া হয়েছে এটা আল্লা নাম নেয়া হয় নাই মতো এই ব্যাখ্যা ওয়াই মানে যদি এই ইল্লা এটার মানা হলো লিখে রাখো মানে ওয়া ইকা তাকসিস যদি এই তাকসিসের পথে না চলি এবার দেখে বড় রহিমাহ বলতেছেন যেই প্রাণীর উপর আল্লাহর নাম নেয়া হয়নি সেটা তোমরা খেও না আল্লাহর নাম নেওয়া হয়নি উদ্দেশ্য হলো যে ঋত অথবা গায় নাম নেওয়া হয়েছে ও ই যে মুসলমান জবাই করার সময় সে বিসমিল্লা বলেনি ইচ্ছে করে অথবা ভুলে তাহলে মুসলমানে জবাই করেছে কিন্তু বিসমিল্লা বলেনি ইচ্ছা করে বা ভুলে তাহলে সেখানেও তো জাহিরি ভাবে লাম ইউসকার ইসমুল্লাহ হয়েছে জাহিরি ভাবে লাম ইউসকার ইসমুল্লাহ হয়েছে না মানাটা এবার এবার তোমরা যেটা লেখো সেটা দেখো যে মুসানিফ যেন বলতেছেন যে আমি যে এই যে তামিল করলাম যে মাথা জুবিহা এই এই জন্য করলাম তাহলে তাই বুঝছো কিনা তাহলে তো সই হয় না এই ফালা এই ফালার ফাটা হলো ইলো ফালার ফা তাহলে তো সই হয় না সহিম তাহলে মানে আয়াতের জাহের হোসান্নাফের মতো যে আয়াতের জাহের দ্বারা তো বোঝা যাচ্ছে যে আল্লাহর নাম জিকির না করা হলে না করলেই হারাম হয়ে যাবে অথচ আমরা তো জানি যে না আল্লাহর নাম যদি জিকির না করে কোনো মুসলিম তারপরেও সেটা হালাল হয় কোনো মুসলমানে যদি আল্লাহর নাম উল্লেখ না করে তারপরেও তো সেটা হালাল হয় তাহলে এই আয়তের ব্যাখ্যাটা কি বলতে হবে আয়তের মা কি বলতে হবে আয়তের মানা এটা বলতে হবে যে মাতাউজুবিহা আলা ইসমি গাইলুল্লাহ এটা বলছে সাহির রেমুল্লাহ মাস্তাক বলেন আর আবু হানিফ রেমুল্লাহ কি বলেন ভুলে যদি ছেড়ে দেয় তাহলে ঠিক আছে হালাল আর ইচ্ছে করে ছেড়ে দেয় তাহলে এটা হালাল হবে না ঘুমান যদি হয় যে কোন প্রাণী এটার উপর আল্লাহ নাম নেওয়া হয় নাই অথবা এটা মা ইসমি গাই তাহলে এই প্রাণী খাওয়া যাবে না জি বলো পিছনে দিন বলছিলাম না যে মুরগি ইত্যাদির ব্যাপারে পরহেজ করা চাই বলছিলাম না মুরগি ইত্যাদির ব্যাপারে এক জন আছে যে এগুলো হয়তো মাথা হবে অথবা জুবি আল ইসমিকাই হবে জুবি আল ইসমিকাই সাধারণত হবে না এই হোটেল গুলো এগুলো হবে হয়তো ওই যে মাইসভান্ডারি অথবা আট্রশিল ওই ওখানকার গরু ওট এগুলো এমনি যে সকল হোটেলগুলোর মধ্যে যেগুলো মুরগি বা ওই যে এই দোকানগুলোতে মুরগি যেগুলো বিক্রি করে পোড়া মুরগি বলে আর কি এগুলোর মধ্যে সম্ভাবনা আছে যেগুলো মরা মুরগি কয়েকদিন আগে আমাদের এক পরিচিত এক উনি ওনার এক বন্ধু ফাস্টফুডের দোকানে গিয়ে তাহির করছে জিজ্ঞেস করছে এইগুলো আপনার কোথার থেকে আনেন আপনারা করেন কিনা পরে বললো যে হুজুর তাপ সাথে প্যান্ট পটে বাকি দাঁড়িয়ে যে ভাই সত্য কথা হলো যেগুলো আসলে আমরা জবাই করি না আমরা ওই ইয়ার থেকে নিয়ে আসি থেকে নিয়ে আসি আর দলারা এইগুলো সব কাজ সেরে দেয় আরো সব কাজ সেরে দেয় এর আগে এই বলছিল না তো বলছি কাছে আর কি নজর যে জামাল কর মাদাসারে উনি লেগুনা দিয়ে আসতেছেন যেমন মাদ্রাসার হুজুরে শোনাইছে হুজুর কে হুজুর কে তো লেগুনা দিয়ে আসতেছে তো লেগুনার আরেক যাত্রী ওই লক্ষ্য করে বলতেছে যে হুজুর জানেন এই বস্তার মধ্যে কি তো হুজুর আমি কিভাবে জানবো ওর বললো হলো মরা মুরগি মরা মুরগি মহিলাটা বস্তা ভরে নিয়ে আসছে নিয়ে আসছে কি জন্য খেলে দেওয়ার জন্য কেউ খেলে দেওয়ার জন্য নিয়ে আসছে তারপরে ওই যে আমাদের আনসা হুজুর আমরা যখন ছোট তখন হুজুরে একদিনে শোনালেন কি ওই লোকে জিজ্ঞেস করছে যে কি আছে তো সে বললো যে মাছ মুরগি এটা সেটা আছে আগে তো মুরগির দামও কম ছিল তো বললো আচ্ছা ঠিক আছে মুরগি দেন বলো মুরগি কোনটা দেব দোকানদার যে মানে যে কর্মচারী সে বলতেছে মুরগি কোনটা দেবো মুরগি কোনটা মানে চলো হুজুরে যেভাবে ব্যক্ত করছে এক জায়গায় দেখছো না ওদিক দিয়ে হুজুরে যাইতেছে তো দেখবে যে মরা মুরগিগুলো একজনে ভালো একটা ব্যাগের মতো খুব এম সাথে ভর্তি আর ঘরের কাইক দিয়ে বোঝা যাইতেছে যে এই মরা মুরগিগুলো সে ফেলে দেওয়ার জন্য ভরতেছে অন্য কিছুের অন্য কিছু একরার আছে যারা বিক্রি করে তাদের একরার আছে যে আমাদের কাছ থেকে এগুলো বড় বড় হোটেল কিনে নিয়ে যায় তারপরে কিনে নিয়ে যায় তো এগুলো নিয়ে পরে মরা মুরগি বনাম পোড়া মুরগি হিসাবে চালাই দেয় এই জন্য এই সমস্ত খুব বেশি উপসেস করা আছে ওদের তো এই হালাল হারামের কোন তখন পয়সা দিন পয়সা ওরা কেন এটা ইয়া করবে যে আমি যদি মানুষকে হারাম খাওয়াই তাহলে আমার গুণা হবে এটাকে তারা ইয়া ইয়ে কিন্তু হ্যারটা তোমার পেটে গেলে যেটা খারাপ যেটা আসর হওয়া তো ঠিকই হবে তারপরে তিনশো মুরগি জবাই করা লাগে তো সেখানে ওরা জবাই নাকি করে না বড় একটা গামলার মতো আছে বড় গামলার মধ্যে ওই মুরগির বড় খাঁচা আছে না একবারে দেখো না খাঁচা গুলো পুরো ডাক গামলার ভিতরে ঢুকায় গরম পানির মধ্যে দেয় এরপরে বাস ওখান থেকে এরপর দোকান এগুলোর খাবার প্রতি খুব বেশি আগ্রহী ছিলাম কিন্তু পরে একটা দোকানের ভিতরের অংশে কি আমি এমন একটা আলাপ দেখছি একদম আল্লাহ সেগুলো কখনই খাবো তো কি দেখছে যে একটা লোক সে এই বড় এরকম একটা ছোট মানে ছোট না দেখছি মতোটাকে ভিতর থেকে মুরগি গরম পানি ফেলতেছে যেগুলো কিছুক্ষণ আগে ফেলছে যেগুলো ঠান্ডা হয়ে গেছে চামড়া দিয়ে ধরে তুলা পরে সে আবার এটা শিলতেছে জবাই করার কোন বলা নেই ফেলতেছে বড় হোটেলে গেলে দেখা গেছে তারপরে এই সমস্ত হোটেল গুলোতে হিন্দু কর্মচারী যে নাই এটা তুমি কেমনি বলো কেমনি হিন্দু কর্মচারী যে নাই আমার নিজের বাকি দেখা একবার এটা আগে অনেক আগের কথা এখন তো আর দোকানদারদেরকে বলি না নিজে গিয়ে জবাইটা করি তোমাদেরকে বলতেছি এটা মুরগি বা এগুলো কোনো কিছু কিনলে তোমার জামা যত পরিষ্কার জামাই হোক তুমি নিজে গিয়ে আকিদার কি খবর আছে নিজে গিয়ে জবাইটা তো তখন অনেকদিন আগের কথা আমি বললাম হিন্দু বাবরচি সে বলতেছে খানা পাক করবে জিম্মাদারি হলো হিন্দু বাবরচি দায়িত্ব নিছে তো সে বলতেছে যে আমি তাকে দেখলাম যে মুরগির খাঁচার থেকে একটা করে মুরগি নেয় নিজে একা একাই যাক একটা নিয়ে ল করে যেই লোকের বয়ান করতেছে তার কাছে এটা মানে সে শুধু এটা অবাক লাগছে সে মুসলমান এরকম তো হয়তো অহরহ হইতেছে এই জন্য খানা পিনার লাইনে খুব বেশি সতর্ক থাকা এই যে তোমরা সময় ওই টাকা দিয়ে বাইরের তরকারি খাও সাত দিনের মধ্যে পাঁচ দিনই মুরগি দেয় কোন মুরগি আল্লাহ টাকা দিয়ে পোলাও আবার কিভাবে তারা পোষায় একটা কিনে দেখো কত দাম হয় আরে পোলা এত বড় এক রান দিয়ে দেয় কেমনি তারা পোষায় তো হতে পারে এটা হালা হালাল মুরগি কিন্তু সম্ভাবনাটা আছে ব্যতিক্রম এটা নিশ্চিত করে তার বলা যাবে না বাকি তাকওয়ার টাকা আছে যে তুমি একটু বেঁচে থাকো খেলে মাছ খাও সবজি খাও এই জন্য মাস্তা হিসাবে বললে তো হাইটা এটা হবে কিন্তু ভিন্ন একটা ব্যাপার বলতেছি তুমি বল না যেটা তো না যায় না এটা তো না খাবার খাবারগুলো আসলে কতটা স্বাস্থ্যসম্মত এগুলো খাইতে থাকো দেখবা ওই তোমার এই হাড্ডি ক্ষয় হয়ে গেছে তারপর নিচে পয়সা পড়তে পারো না এগুলো খুব তাড়াতাড়ি হইতে শুরু করবে এবার আমাদের মত এখানে নাই হুঁজুরি যে কোম্পানি বা ইহুদিদের যে সকল পণ্যগুলো আছে পানিও বিশেষ করে এগুলো নিয়মিত খেতে থাকে তাহলে কয়েক মাস পরে তার পেপসি কোলা পানটা ম্যারিন্দা যা যা আছে এর প্রাণের যেগুলো আছে এটা তো কোনো আকলো বোঝা যায় যাদেরকে আবার আল্লাহ তালা বলছিল আত্মা যে না নাসাদান না আছে আদাওয়া এই মানুষগুলো তোমাদেরকে খাওয়াবে কিচ্ছুই মিশিয়ে দেবে না এটাকে হতে পারে হতেই পারে না তারপরে ওরা সারা দুনিয়া আন্তর্জাতিক কাদের কোম্পানি ওষুধ কোম্পানিগুলো এখন ওরা একটা ঔষধ বানাবে এই ঔষধটা যত কাস্টমার নেবে সেখান থেকে যদি এক পয়সা করে লাভ হয় তাহলে তো কত টাকা এসে যাবে একটা টাকা উপরে যদি একটা ঔষধ থেকে লাভ হয় এই কোটি মানুষের কিনে তাহলে তার এক কোটি টাকা হয়ে যাবে এখন ঔষধটা তুমি কিনবা কখন একটা ঔষধ মানা করে ইহুদিরা বানালো এই ঔষধটা যদি সেল হয় একটা টাকা উপরে যদি আসে তাহলে এক কোটি টাকা হবে এই ঔষধটা তুমি কিনবা কখন কাস্টমাররা কিনবে কখন যখন এই ঔষধের রোগটা তোমার হবে তাই না যেহেতু ওদের মানসিকতাটাই হলো পুঁজিবাদী মানসিকতা যত বেশি পয়সা মানুষের কাছ তুলে নেওয়া যায় এই ঔষধটার জন্য যেই রোগটাই ঔষধটা হবে সেই রোগটার জন্য আরেকটা জীবন হয়তো আরেকটা কমন ওষুধের মধ্যে তারা ঢুকায় আর দিচ্ছে অলরেডি যে ওষুধটা মনে স্বাভাবিক খায় ঔষধ অথবা সাধারণ খাবার ওটার মধ্যে তারা ওই যেই রোগ হলে ওই খেতে হবে সেই রোগের একটা জীবনও ওইটার মধ্যে দিয়ে দেয় বা কমন খাচ্ছে আর খেয়ে ওই রোগটা হচ্ছে ওই রোগটা হলে কাছে যায় আর ডাক্তারের কাছে ওষুধটা দেয় এইভাবে তাদের এগুলো এই যে পোলিওর টিকা এটা সেটা খাওয়াই যায় এত দরদি হয়ে গেছে ইহুদিরা যে কোটি কোটি টাকা মুসলমানদের পিছনে তারা ব্যয় করবে সবের আশা নাই কিচ্ছু নাই এটা মধ্যে তাদের কোনো ষড়যন্ত্র নাই তোমার কাছে এটি মনে হয় আর ইতিমধ্যে তো কত খবরা প্রকাশ হয়েছে যে পুলিওর টিকা খেয়ে কতগুলো শিশু মারা গেছে গত বছর না তার আগের বছর এরকম খবর হয়েছে এগুলো না খাওয়ালে কিচ্ছু হয় না কেবল কিচ্ছি হয় না এই যে ভয় দেখা যায় সাতটা রোগের থেকে বাঁচাবে কিচ্ছু হয় না কেবল একদম ফালতু আলাপ এগুলো মানুষকে আসলে এমন ভাবে ভয় দেখা যে মানুষের ভয়ে কাঁপতে থাকে যে ওষুধ টিকাগুলো না খাওয়ালে কি জানি হয়ে যায় কিচ্ছু হবে না আমি বড় ছেলে অর্ধেক খাওয়াইছি অর্ধেক কোর্স খাওয়াইছি এরপরে দুজনকে কিচ্ছু খাওয়াইনি বড়টার থেকে শুরু মনে হয় একবার এগুলো নিশ্চিত এগুলোর মধ্যে খারাপ জিনিস আছি নিশ্চিত খারাপ জিনিস আছি কম্পিউটার একটা বিষয় তোমরা জানো না যে এন্টি ভাইরাস বিক্রি জন্য তারা ভাইরাস করে এটা যদি কম্পিউটারের মধ্যে হইতে পারে তাহলে মানুষের সাধারণ যে ওষুধগুলো আমরা খাই হইতে পারে না ওষুধ বিক্রি করার জন্য তারা ঔষধের জীবন আরেক ওষুধের মধ্যে ঢুকাই দেবেন ইহুদি তো ইহুদি আসার দান্না সে আদা হওয়া এরা তো আসলে শুধু মুসলমানের দুশ্মন না এরা পুরো মানব জাতির দুশ্মন একেবারে এই সমস্ত খাওয়া ছিল খানার ব্যাপারটাতে খুব বেশি পরিষ্কার খুব বেশি পরিষ্কার যে কয়েকদিন আগে ব্যাপারে প্রত্যেকে আসছে এটার মধ্যে কি বিষাক্ত কি জানি আর মানুষের কত কেউ যদি কিচ্ছু ব্যবহার না করে কিচ্ছুই হবে না একেবারে ওই যে গোটাঘাটি সেটা হয় যে এসব এই সমস্ত আর কারণে হয় এরপর কদিনে তোমাদেরকে বলছিল যে জনসন এক কোম্পানি এটার কারণে এক মহিলার ক্যান্সার হয়েছে পরে এটার জন্য মামলা কত সারা দুনিয়া চলে এই কোম্পানির মানুষ আল্লাহর দেওয়া জিনিসের উপরে থাকলে নিরাপদ একদম নিরাপদ আর ইহুদিদের যে পয়সা আমরা উঠাই আর মানুষকে একদম শেষ করে প্রস করে বাজারের কেনা পানি কত ভাবে এটার উৎসাহ করে যে বাইরের পানি কি বলে এটাকে মানে জীবাণুযুক্ত এই পানিটা একদম জীবাণুমুক্ত তুমি একটু চিন্তা করো না এই পানিটা এটা তো বাসি পানি বাসি না বোতলের পানিটা বাসি পানি বাসি পানিটা খাওয়ার প্রতি তোমার এত আগ্রহ আর ওই মুদিনা পানিটা তোমার খাওয়ার প্রতি অতটা আগ্রহ নয় আমাদের ব্যাপারটা ভিন্ন বাইরের মানুষের অবস্থাটা বল যে ঘরে ওই পাইপের পানিটা জাল করে খাবে এটা তার কাছে অত ইয়া লাগে না তৃপ্তি লাগে না বাইরে থেকে ওই এক কেজি পানি সে বিশ টাকা দিয়ে কিনে খাবে তিরিশ টাকা দিয়ে কিনে খাবে এটা তার কাছে খুব তৃপ্তি লাগে এটা তো নিশ্চিত বাসি পানি বাসি পানি আর এটাকে তাজা রাখার জন্য নিশ্চিত কোন রাসায়ন একটু দিছেই দিচ্ছেই সে জিনিসটা কি তুমি কেমনে জানো এটা বিশুদ্ধ না আসলে জীবাণু মুক্ত না যুক্ত যেভাবে একটা সময় আমরা এখন যেমন কয়েকদিন আগে অবাক হয়ে গেলাম খবরটা শুনে চীনে অক্সিজেন এই বোতলজাত অক্সিজেন বিক্রি হইতেছে এখন আমরা কল্পনা করতে পারি কিনা কিনা অক্সিজেন নিতে হবে কল্পনা করতে পারি পানির ব্যাপারটাতে যা ছিল কিন্তু কয়েকদিন আগে যে চীনের এ ওখানে পরিবেশ খারাপ হয়ে গেছে অক্সিজেন নাকি জীবাণুযুক্ত হয়ে গেছে এই মানুষকে উৎসাহ দিচ্ছে যে বোতল অক্সিজেন যেন তারা কিনে কিনে ব্যবহার যাদের পয়সায় কির করে তারা তো ওই এটাই মনে করবে যেহেতু বাইরে অক্সিজেনটা খারাপ হয়ে গেছে জন্য বোতল কিনা কিনা এবার অক্সিজেন নেই কেমনি নেই সেটা আল্লাহ ভালো জানা কিন্তু খবরটা চাই নিজের তো এটা মনে করো ওখানে হয়েছে হয়তো আস্তে আস্তে এই দিকে শুরু করবে পানির ব্যাপারটা আসলে এইভাবে শুরু হয়েছে প্রচার করছে আমরাও আসে এখন সব জায়গার পানি হলো জীবাণুযুক্ত আর ওদের বোতলের খানা পিনার ব্যাপারে যতটুকু সম্ভব পরেস করা আছে তুমি না খেয়ে না খাইলে মরবান না খেয়ে না ইলা এখন তো খানা বেশি এই কারণে মোটাও হয়ে দিতেছে কে আলামত কিন্তু বেড়ে যায় মানুষের কারণ লক্ষণ না আল্লাহ আমাদের আম্মা হিসাবে ان الشياطين يوحون الى اولياءهم ليجادلوكم شيطان تر بنুদদেরকে প্ররোচনা দেয় ইউসউসুনা الى اولিয়াইহিম ايالكفار ليجادلوكم جن ترى তোমাদের সাথে তর্কে লিপ্ত হয় ফি তাহলিল الميته তর্কে في فيه اذا এ ব্যাপারে এবং অন্যান্য ব্যাপারে তোমরা তাদের কথা মেনে নাও نزل في ابي جهل وغيري. কামান কি ওই ব্যক্তির মতো এই মানটা হলো আবু জাহাবকে কামান সে কি ওই ব্যক্তির মতো মানে মুসলমান যাকে হিদায়ত দিয়েছি সে কি মান আবুহবের মতো মাসাল مثل زايد كمن هو في الظلمات ليس بخارج منها وهو الكافر لا كذلك كما زينا للمؤمنين الإيمان زينا للكافرين ما كانوا يعملون من الكفر والمعاصر وكذلك كما جعلنا فساق مكة أكابرها كذلك جعلنا, كذلك جعلنا في كل قرية أكابر مجرميها মানে এভাবে এভাবে মানে এটা হলো মোসানাফের তর যেভাবে তিনি করছেন সেই হিসাবে মুজরিমি হা এটা হলো আউ্ল আকাবেরা হলো তাহলে কি হবে এটা হলো ওই মুসান্নাফি যে তর্জে আগের যে মাহুবা দিয়ে বোঝা যায় উনি এখানে কি তর্কিবাতে বার করছে আকা বেরা ম ফুলে থানি আর এটার আরেকটা তর্কিব যেটা আগে পরে তোমরা তর্জমা করে আসছো সেটা হলো मुसलमान चक्रांत करते मुजरिमी हाखराधी मध्य जरा प्रधान तरज दिए तुझे लियम कुरु যেন তারা সেই জনপদে মুসলমানদের বিপক্ষে ইমান থেকে ফেরাবার জন্য চক্রান্ত করতে পারে তারা তো আসলে নিজেদের বিরুদ্ধেই চক্রান্ত করছে কারণ আমাদের ধন সম্পদ বেশি আমাদের বয়সও বেশি মকার কাফের প্রায় সবারই কথা এটা ছিল বাকি বিশেষ ভাবে আব্বা হজরত চলো আরো কয়েক জায়গায় আসছে ওর ওর ব্যাপারটা আল্লাহ জানেন করতে পারে না এই জন্য বলতেছে আলাম একটা দারত করে সেই করবে সেটার মাফল সেই আল্লাহ জানেন সেই মোতাবেক আল্লাহটাকে রাখেন উপর আসবে এই সমস্ত কথার কারণে লাঞ্ছন আল্লাহর পক্ষ আল্লাহর নিকট লাঞ্ছন আসবে আল্লাহ যাকে হেদায়ত দেওয়ার ইচ্ছে করেন ইয়াস সদরুল ইসলাম তার বক্ষটাকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন ইসরাহ সদরা ইসলাম ইসলামের সব কথা তার কাছে মহাফেক মহাফেক লাগে হ্যাঁ এটা তো এমনই হওয়ার মতো সার্ভে সদর মানে হ্যাঁ এটা তো এমনই হওয়ার মতো আল্লাহ যাকে হেদায়ত দেওয়ার ইচ্ছা করেন তার দিলটাকে খুলে দেন দিলটাকে খুলে দেন মানে সব ইসলামের সব কথা তার মনে কবুল করে নেয় হ্যাঁ এটা তো এমনই হওয়ার মতো এটা তো এমনই হওয়ার মতো এমনি হওয়ার মতো সবকিছু তার বুঝে আসে এটা এটা হলো সারফেদ সদর হম তারপরে তার দিলটা খুলে যায় এটা যাকে আল্লাহ গুমরা করতে চান তার দিল টাকে আল্লাহ সংকীর্ণ করে দেন কিচ্ছু বুঝে আসেন দুইটা কে হারা জানি দি কাহাত তার মানে হারিজান যদি পড়া হয় তাহলে এটা হবে সিপত তার মানে ফারিহান এর ওজনে এটা সিফতের না হারিজা ফারিখান আর যদি এটাকে ফাতা দিয়ে পড়া হয় তাহলে এটা মাসদার তাহলে এটার আগে দিয়ে একটা যদি এটাকে ফাতা দিয়ে পড়া হয় তাহলে এটাও তো সিপত হিসেবে আসছে সিপত আসলে কি হিসাবে মুবা লাগাতন এই মাসদার দিয়ে সিপত আনা হয়েছে ওই জাই আদুলের তো হারাজান যান মানে মানা হবে ইয়াজ আলসদ রাহু যা হারাজিন তুমি লাগা চান মাসদারটাকে নিয়ে আসা হয়েছে যত উপর উঠবে তার দিনটা ছোট হয়ে যায় উপর দিকে কেউ যখন উঠতে থাকে আবার স্বাভাবিক না সিঁড়ি দিয়ে তখন ভয়ে দিনটা একদম ছোট হয়ে এটা বলতেছে তো সে দিনটা এত ছোট হয়ে যায় যেন সে আসমানে আরোহণ করছে ইয়াস মানে জবরদস্তিমূলক সে যেন আসমানে চড়তে বাধ্য হচ্ছে স্বাভাবিকভাবে উঠতেছে না তিন মানে আসলে ছিল ইয়া আদু এটা কি ছিল মধ্যে সাকিন দিয়ে তার মানে কি হবে আদু এখানে যেমন তাকফিফ আগেও তাকফিফ মানে দই কানের মধ্যে এবং হার আজানের মধ্যে আবার হারা আজান পরে এটা কথা হয় কান নামা আদামা যেন সে আসমানে ইমান যখন তাকে ইমানের জন্য বাধ্য করা হচ্ছে তখন সে যেন আসমানে দিলের অবস্থাটা এমন হয় তার কাছে আপনার রবের রাস্তা আপনার রবের রাস্তা যেটা হবে সেটা তো মুস্তাকিম হবে তো এই যে মুস্তাকিমা এটা হাল হওয়ার ভিত্তিতে নসব হয়েছে যে হালটা আগে থেকে যেটা বোঝা গেছে সেটাকে আবার তাকিদ করা হলো এখন মুস্তাকিমার মধ্যে আমেলুফি ওই যে হাজা থেকে যে উশিরুর একটা মানা বুঝে আসেন উশিরু ওই মানায় ইারা সেটা হলো পড়লে আমরা পারি সেটা জাল্লাইন পড়তে এখন বলতেছি মানে এটা এই জন্য বলতেছি মানে মোসান্নেফে যে কিতাবটা লেখছেন যে কোনো একজন লেখক উনি কিতাব লেখার সময় উনি জানেন না যে আমার এই পড়াটা এই কিতাবটা কোন লেভেলের ছাত্ররা পড়বে এখানে এই কিতাবটাকে এই লেভেলের ছাত্ররা পড়বে যেই লেভেলের ছাত্রদের অনেক জায়গায় আগে পরে পরে একদম একটা খিসাই দেয় তার উনি জানে যে আমার এই কিতাবটা যে লেভেল ছাত্ররা পড়বে তাদের জন্য খিচাই দিলে তারা এটা বের করে ফেলতে পারবে সেখানে এই তাহিকটা এমন একটা বের করতে পারবে না এটা মনে করেন আর এটাকে এতবার যেটা একদম সেই একদম সরফের নিজাত সব দেশে নাই কিন্তু সরফের তো এটা প্রথম দিকের কথাই তাই না তোমরা বিপুল সংখ্যক মানুষকে পদ করেছ আমাদের আমরা আমাদের একে অপরের দ্বারা উপকৃত হয়েছি আমরা উপকৃত হয়েছে যে আমরা এত্তেবা করতাম এটা বলতেছে দেখো মানব জাতি উপকৃত হয়েছে এভাবে এবং আমরা আমাদের সেই মেয়াদে উপনীত হয়েছি বা সেই সময়ে গিয়ে উপনীত হয়েছি যা আপনি আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছিলেন যে বললো যে হ্যাঁ উপকৃত হয়েছি আমরা ঠিক আছে হ্যাঁ আল্লাহ যখন চাইবেন তখন তোমাদেরকে মাঝে মধ্যে জাহান্নাম থেকে বের করবেন লসুর বিল হামিম তাদেরকে হামিম পান করাবার জন্য জাহান্নাম থেকে বের করা হবে জাহান্নামের বাইরে কোথা থেকে বুঝা গেলা চাহানা মা ধরা হলে তাহলে মায়ের মেজ দেখালি না অনন্তকাল জাহান নামে থাকবে লাগাতার ইল্লাহ তবে হ্যাঁ ওই সময়টাতে তারা একটু বের হবে যে সময়টা এই হামিম পান করা হবে তোমরা সবাই তো জাহার নামি হবে তবে তোমাদের মধ্যে যাদের ব্যাপারে আল্লাহ তালার এরাদা হবে যে তাদেরকে জাহার নাম থেকে বের করার তাদেরকে আমি বের করব এরা কারা যারা ইমান আনবে বা এনেছে এটা ইবনে আব্বাস থেকে বলতে ইবনে আব্বাস আর এই জাম কা সবাই থাকবে মানে কথাটা তো আসলে দুনিয়ার মানুষজনকে বলতেছে তো বলতেছে তোমাদের সবাই তো যাহ নামে থাকবে কিন্তু তোমাদের মধ্যে যাদের ইমান আছে বলে আমি জানবো জানবো এরকম আধিপত্য দিয়ে থাকে দল জয়ী হয় আরেক দল মার খাইতে থাকে শুধু মিমা কানুন মা আসি এটা অপরাধের কারণে